জেলার দেবীদার উপজেলার তোলাগাঁও বাজার সংলগ্ন মাঠে আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কেরাম দূরের এবং কাছের সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ রে কুটি কোটি পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামাই কারামের নিকট থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস যুবসংঘের अनेक सम्मानित नेतृबृंदर निकट आल्लाहबुल आलमीन दिन सम्पर्केर्ण आलोचना शुरार पर आजकमी सम्मेलन शेष पर्यान सुन्ना कथा बार्ता बार मध्य रजनी अत्य सबर मनोजे महान रबुल आदाय सकले बोली सम्मानित भाई बनरा आलहमदुल्ला तवहीद सुन्नतर पर आलोचना शुने आज केसलामी सम्मेलन आलोचना करार मत मोटामुटी और जरूरी बाकी नहीं आलोचनागुलूल कर चेष्टा करी আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী সম্মেলন সফল এবং সার্থক হবে আমি আর দীর্ঘায়িত করব না আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে দুই একটি কথাবার্তা বলে আজকের ইসলামী সম্মেলন সমাপ্ত করা। যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ বিষয়টি হলো हाल्जर ग सकलेमना मुम पुरुष एवं मुम नारी একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নারীর আল্লাহর কোন নির্দেশ আসার পরে কোন হুকুম আসার পরে এটা মানবে কি মানবে না এটা গ্রহণ করবে কি করবে না এই ধরনের কোন এখতিয়ার কোন মুমিন নারী পুরুষের থাকে না অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ মোমিন তার স্বাধীনতা কে বিলীন করিয়ে দিয়ে আল্লাহ রবাহ আলমিন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামের নির্দেশের সামনে নিজেকে মাথা নত করবে এটার নাম হলো ইমান এটার নাম হলো ইসলাম তাহলে একজন মুমিন নিজের ইচ্ছা কোন কিছু করতেও পারে না নিজের ইচ্ছা মতো কোনো কিছু ছাড়তেও পারে না আল্লাহ রবাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে এই কথাটা সরাসরি আল্লাহ সুবান ঠিক এভাবেই বলছেন কোন মুমিন পুরুষ কোনো মুমিন নারী নির্দেশনা দেওয়ার পরে এই নির্দেশটি মেনে চলবে নাকি চলবে না এটি গ্রহণ করবে কি করবে না এই ব্যাপারে ওই মুমিন মুমিনারী পুরুষের কোন আল্লাহ রবাহিনের কোন নির্দেশ আসার পরে এখতিয়ার নাই এটা মানবে কি মানবে না গ্রহণ করবে কি করবে না এই এখতিয়ার যদি কেউ গ্রহণ করে সে আর ইমানদার থাকে না আল্লাহ রবাহ আলমিন নবী সাল আলহ্লামের আনুগত্য করার ব্যাপারে হু আমার রসোল তোমাদেরকে যা কিছু ধরতে বলেন যা কিছু গ্রহণ করতে বলেন সেটাকে ভালোভাবে ধরো ভালোভাবে গ্রহণ করতে বলেন আল্লাহ রব আলিন এবং তার রসুল সাল্লাহ আলহ্লাম যা করতে বলবেন সেটা করার নাম এবাদত আল্লাহ এবং আল্লাহ রসুল যা ছাটতে বলবেন সেটা ছেড়ে দেওয়ার নাম একজন আনার পরে। তার খাওয়া দাওয়া। তার তার ব্যবহার। বিভিন্ন কার্যক্রম জীবনের এমন কোনো কার্যক্রম বাকি থাকবে না যেই কাজটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের বাহিরে সে নিজের ইচ্ছা মতো করতে পারে টয়লেটে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবে এটাও ইসলাম থেকে নিতে হবে টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবে निर्देशनाटर दाड़ा दाड़ा टयलेट कर टयलेटर भरे जिकिर करबे टयलेटर बाहर जिकिर करबे এই সম্পূর্ণ বিষয়ে একজন পছন্দ অনুযায়ী কোনো কিছু করতে পারে না এই জায়গায় আল্লাহ এবং ঘুমাইতে গেলে একজন মুমিন কোন দিকে কিভাবে কোন কাতে ঘুমাবে কোন দিকির সাথে ঘুমাবে কতক্ষণ পর্যন্ত ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে ঘুমের মধ্যেও নিজের ইচ্ছা মতো নিজের এখতিয়ার মতো একজন মুমিন ঘুমাইতে পারবে না একজন মুমিনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন জীবনের কোন ক্ষেত্রে একজন মুমিন, নিজের নিজের স্বাধীন কিছু গ্রহণ করার অধিকার মমিনের নাই কারণ মমিন নিজের গলায় ইসলামের রশি বেদে নিয়েছে ইসলামের কয়েতার গলার মধ্যে আকায় নিয়েছে কোন স্বাধীনতা স্বাধীনতা আল্লাহ রয়ে পাক তাকে জান্নাত দান করেন নিজের এই এখতিয়ারটা এই স্বাধীনতা আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুমের সামনে বিক্রি করে দেওয়া সুফদ্য করে দেওয়া নিজের এখতিয়ার অনুযায়ী করতে পারে না আবার একজন মুমিন তার টাকা পয়সা খরচ করবে এটাও একজন মুমিন নিজের ইচ্ছা মতো খরচও করতে পারে না একজন মুমিন তার সম্পদ ব্যয় করবে সোহান আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেমাত্র ময়দানে প্রত্যেকটা বাণী আদমকে পাঁচটা করে প্রশ্ন করবেন সেখানে আল্লাহ রব আলী দুটি প্রশ্ন রেখে দিয়েছেন শুধু এই টাকা পয়সা সম্পদ উপার্জন কোন দিক থেকে এবং ব্যয় কোন দিক থেকে সব আল্লাহ বলেন কেম তোর ময়দানে প্রত্যেক বনি আদমকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার পর্যন্ত আল্লাহ রবীন্দন তার দুইফা নড়া ছড়া করতে দিবেন না দুই পায়ের উপরে যেখানে দাঁড়াবে সেখান থেকে আল্লাহ রব আলিন তাকে যে অমরটা দিয়েছেন তাকে যে বয়স দিয়েছেন এই বয়সটা এই অমরটা সে কিভাবে অতিবাহিত করেছে আল্লাহ রবীন্দ্র কিভাবে ব্যয় করেছা বি তোমার এই অমরের মধ্য থেকে এই বয়সের মধ্য থেকে পঁচিশ বছরের মতন কাল একটা পরিপূর্ণ যৌবন কাল তোমাকে দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ কিভাবে ব্যয় করেছি ওই সম্পদ উপার্জন করেছিলে সম্পদ গুলাকে কোন কোন খাতে কোন দিকে তুমি খরচ করেছিলে এই পাঁচটি প্রশ্নের উত্তর আমার আলমিনা এবং সম্পদ খরচ করবে সেটাও হবে আল্লাহ রব আলমিনের দিনের জন্য দিন পালন করার জন্য দিনের উপরে টিকে থাকার জন্য দিনকে সমন্নত করার জন্য উপার্জন করতে হবে এবং খরচ করতে হবে নিজের বড়ি মোটা তাজা করার জন্য নিজের পরিবার পরিজনকে বিলাসী জীবন যাপন করানোর জন্য নিজে দুনিয়াতে আরাম আয়সের জিন্দিগি যাপন করার জন্য আমার টাকা পয়সা উপার্জনের মূল উদ্দেশ্য নয় কারণ এই দুনিয়াটা বিলাসিতা করার আরামায় বসবাস করার জায়গা না দুনিয়াটা হলো আবদুল্লাবিন আমাকে ডেকে বলেন ও আব্দুল্লাবিন দুনিয়ার মধ্যে তুমি এমন হয়ে যাও দুনিয়ার জীবনটাকে এমন বানাই একজন প্রবাসী একজন মুসাফির প্রবাসে একজন মানুষ যেমন জীবন যাপন করেন সব সময় সে থাকে আমেরিকাতে থাকে লন্ডনে থাকে কুয়েতে থাকে কাতারে থাকে বাহরাইনে থাকে বিভিন্ন দেশে কিন্তু তার মনটা পরে থাকে নিজের মাতৃভূমি বাংলাদেশে কয়েকটা টাকা পয়সা ইনকাম করতে পারলে ওই টাকা পয়সাটা দ্রুত ঠিকানা নয় আমাকে একদিন চলে যেতে হবে সে আমার জন্মভূমি বাংলাদেশে ওই প্রবাসী যেমন তার জীবনটাকে ওখানে প্রবাসী মনে করে জীবন যাপন করে যা কিছু উপার্জন করে তার জন্মভূমি তার মাতৃভূমি তার পরিবার একজন প্রবাসী তার বাড়ি হলো জান্নাতে সোহান তার মূল বাড়ি জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে যা যা পাঠানো দরকার তা তা পাঠাতে শুরু করবে সোহান্লা আদম আলাই খুবই উর্বর এটার ভিতরে শুধু গাছ লাগাইতে বলবেন এটার ভিতরে শুধু গাছ লাগাইতে বলবেন যত বেশি গাছ লাগাইতে পারবে যত বেশি বাগান লাগাইতে পারবে দুনিয়াতে থেকে दस हजार बागान मालिक से हो जाएंगल्लाजे मुमिन दुनिया के केंद्र कर आखिर केंद्र कर তাহলে মুমিনে উপার্জনের ক্ষেত্রে তিন স্তরে কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক নির্দেশনা দিয়েছেন প্রথম স্তর দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রব আলমিন হালালিন ক্যামের নির্দেশ দিয়েছেন দ্বিতীয় স্তরে আল্লাহ রবীন্দিন শুধু মুমিনদেরকে লক্ষ্য করে লক্ষ্য ইমানদারদের আল্লাহ রবীন্দ্র নির্দেশ দিয়েছেন তৃতীয় স্তরে আল্লাহ রব্লা আলমিন শুধুমাত্র আমা সালামকে লক্ষ্য করে হালাল উপার্জনের নির্দেশনা দিয়েছেন সোর আল বাকারা আয়াত নম্বর একশত আল্লাহ রবুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হোল আ নাস ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু খেতে থাকো খাইতে থাকো এগুলো তোমাদের জন্য বানাইছি সব তোমাদের সুতরাং তোমরা খাইতে থাকো তবে খাওয়ার সময় একটা নীতিমালা মনে রাখি খাইবে নীতিমালাটা কি सेटा होते हो खा बहार बा। जीवने संपदर मालिक हईबा एक क्षेत्र एक नीतिमला तुम सामने ख्याल रखबा हालाल तय्येबाटार मध्य दुईटा क्वालिटी पाना जावहारा जागाना जायेबा होतेम्बर कथा हलो हालाल होते हरामा हो দু নম্বর কথা এটা হইতে হবে। যাবে না। হালাল হইলে ইমানদারের জন্য খাওয়া ব্যবহার করা পান করা যাবে হারাম হইলে করা যাবে না হালাল হইলে করা যাবে হারাম হইলে করা যাবে না ঠিক একইভাবে শুধু হালাল হইলেও খাওয়া যাবে না হালাল এবং তৈ্যেবাত দুটা একসাথে কেমনে থাকে। আল্লাহর বান্দা বাজারে গেছে বাজারে যাওয়ার আগে অফিসে গেছে সকাল সকাল দশটার সময় অফিসে গেছে ঘুষ নিল অবৈধ ভাবে কি নিছে এখন তো ঘুষ পাওয়া যায় না এখন হলো কি না হাদিয়া কত মিষ্টি খাওয়ার টাকা দেন ছা খাওয়ার টাকা দেন চা এখন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ছায়ের টাকা দেন সন্ধ্যার সময় অফিস শেষে বাসা যেতেছেন বাসা যাওয়ার সময় দশ কেজি গরুর কিনছেন দশ কেজি গরুর কিনে বাড়িতে নিয়ে গেছেন বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দেখলো গরুর গোস্ত নিয়ে আসতেনলেন রান্না বান্না করে সুন্নত পদ্ধতিতে বসে ডান হাত দিয়ে বিসমিল্লা বলে খাওয়া দাওয়া করতেছে একেবারে সব সুন্নত তরিকায় তাহলে তাই হালালান বা আচ্ছা একজন লোক দোকানে গেলেন দোকানে গিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সিগারেট কিনছেন হালাল টাকা দিয়ে বৈধ টাকা দিয়ে কিনছেন ধরেন ডেলি কাজ করে পাঁচশো টাকা আজকে কাজ করে পাইছে পাওয়ার পরে টাকা থেকে একশো টাকা দিয়ে সিগারেট কিনছে হালাল টাকা দিয়ে এটা খাওয়া তার জন্য হালাল কেমনে হারাম হলো সে হালাল টাকা দিয়ে কিনছে যেটা সেই খাইতেছে এটা তৈরি না এটা এটা খাবায় বলে এটা খাবায় কেমনে বুঝলাম টয়লেটের ভিতরে গেলে কখনো কমলার খোসা কমলার চামড়া পড়ে আছে পাওয়া গেছে যে এক লোক বসে বসি টয়লেটে খালি কমলা খাইছে কতগুলা কমলার চামড়া টয়লেট এর মধ্যে পড়ে রেছে দেখছেন কোনোদিন টয়লেটে বসে বসে আঙ্গুর খেয়েছে বেদানা খেয়েছে খেয়েছে। অথবা খাওয়ার পরে বিরিয়ানির প্যাকেটটা ফেলে রাখছে এরকম টয়লেটে গেলে কোনোদিন দেখছেন না টয়লেট বোঝা যায় এগুলা টয়লেটে বসে বসে খায় না কিন্তু টয়লেটে গেলে দেখা যায় টয়লেটের পাশে সব জায়গায় এই সিগারেটের অংশটা এই অংশটা বসে আর কোনো জিনিস খায় না একটা জিনিস খায় যে জিনিসটা টয়লেটে বসে বসেও খায় এই জিনিস কোনদিন তৈতে পারে না এই জিনিস খাওয়ায় আল্লাহ রবাহ আলমিন বলেন ইমানদারদের জন্য আমি সমস্ত তৈ হালাল করে দিয়েছি সমস্ত খাবায়স কে ইমানদারের জন্য হারাম করে দিয়েছি এই সূত্রে এই রীতিমালায় তাহলে মেমামদার প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পান করার সময় ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটা হালালো হইতে হবে তৈ্য বানো হবে এরপর আল্লাহ সতর্ক করে দিয়েছেন মানুষকে শান খবরদার মানুষ এই ক্ষেত্রে শয়তানের কোন খতোয়ার অনুসরণ করিও না কারণ শতন চেষ্টা করবে। তোমাকে দিয়ে হালাল খাইতে দিবে না হালাল উপার্জন করতে দিবে না শয়তান তোমাকে দিয়ে হারাম উপার্জন এমন ভাবে না এমনভাবে হারাম বানাই দিবে তুমি খবরও পাইবে না টেরো পাইবে না এমন শয়তানের ফাঁক পুকুরের মধ্য দিয়ে তোমার হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকাই দিবে এটাকে বলা হয় শয়তানের খতোয়া হালাল খাইতে দে হালাল খাইলে শতানের অসুবিধা কি বলো আমরা হালাল খামো শয়তানের সমস্যা কোথায় শয়তান আমার আপনার মত মোটা মাথা না শয়তানের মাথা কি चिकन बुद्धि डोलार नीचे दी बांग सारी राखी राखी सकाले एक बात जो करी कत অসংখ্য বেদাতি আমল করে বাংলাদেশে করে না একটা মানুষগুলোকে দেখলে আফসোস লাগে এই মানুষগুলো এত কষ্ট না করি সুন্নত অনুযায়ী যদি এর দশ ভাগের এক ভাগও করতো তো কত কাজে আসত কিন্তু কষ্ট করতেছে অনেক বেশি কিন্তু রেজাল জিরো না। জিকির এর পিছনে এই জিকির গুলো নবী সালামের সুন্নত রীক্ষায় না হওয়ার কারণে যা কষ্ট করতেছে রেজাল্ট হইল কি জিরো এত কষ্ট করার না করে যদি সেটা হওয়ার কারণে কাজ করি সে বাড়িতে আমাকে আপনাকে অল্প একটু কাজ করি দি সে বাড়িতে যায় ঘুমায় সে এত পরিশ্রম করতে রাজি না কারণ সে কারণ ইবল আদম আলহিস থেকে শুরু করে এমন কোন দুনিয়ার শয়তান ইবলিস্ট ছিল না যাদেরকে ইবলিস দেখে নেন ইবলিশ ফের দেখছে নম্রুদ দেখছে আবু জাহেল দেখছে আবু আহাব দেখছে আপনার আমার ইমানটা নষ্ট করে ইমানের ভিতরে সেরেক ডুকাই দে ইমানের ভিতরে কুফর ডুকাই দে ইমানের ভিতরে বেদার ঢুকাই ডুকাই দি কয় সবগুলো যা মসজিদে যা কি এজন্য শতান শিকটটা কেটে দে উপরে গাছের উপর দিয়ে পানি ডাল শয়তান আমরা হালাল খাইলে শয়তানের সমস্যা কথা। আল্লাহ বলতেছেন হালাল খাও তৈরি খাও আমরা যদি হালাল খে তৈত বন্দিগি করি তাহলে অল্প এবাদত করলেও আল্লাহ রিনত গুলা কবল করেন কিন্তু হারাম খে যদি আল্লাহ রবুল আলমিন পুত পবিত্র আল্লাহ রবুল আলমিন হালাল বক্ষনকারী ব্যক্তি ছাড়া অন্য কারো এবারত আল্লাহ কবুল করেন না একশো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ রব আলমিন সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন ও ইমানদার তয়া তেমার কুম তোমাদেরকে যে রিজিক দিছি সেখান থেকে হালাল হালাল রিজিক খাও তয়াত রিজিক খাও আর আল্লাহর শুকর আদায় করো লক্ষ্য করে আল্লাহ বলেন রসুল কোনো সলেহা ও ইমান ও আমার নবীরা রাসুলেরা আগে হালাল খাবার নিশ্চিত কর তারপরে আমালো সালে কর তোমাকে নবুতের দায়িত্ব দিয়েছি তার মনে হালাল পালন করো তাহলে নবীরও হালাল উপার্জনের বাহিরে আজকে দেখা যায় আমরা আল্লাহর অলি দাবি করে হালাল হারাম আর যাচাই নাই খালি টাকা আসে বস্তা বলি টাকা আসে বস্তা বলি টাকা আসে বস্তা বলি শিলে শিলে খালি এক জায়গায় দেখবেন এক মাহ এক বস্তায় বস্তায় বস্তায় খালি টাকা বস্তা বড়া হচ্ছে আর রুমে নেওয়া হচ্ছে আর শুধু জাহাজ ভাড়া করা আছে ট্রেন ভাড়া করা আছে বাস ভাড়া করা আছে খালি টিকিট নেন এবং এত সুন্দর সুন্দর জজবাওয়ালা গান এই গানে সবাই মাতোয়ারা সবাই পাগল সবাই লাফাই থেকে হালাল হারাম যা পাচ্ছি সব নিচ্ছি আমি এইভাবে জনগণ থেকে টাকা নিয়ে নিয়ে বস্তা বড় বড় ঢুকাইছেন কোন নবীন ইতিহাস পাইছেন কোনো জায়গায় যন্ত্রপাতি জিনিসপত্র বানাইতেন কেউ ছাগল ছড়াইতেন এক একজন এক এক হালাল পেশা অবলম্বন করে আবার নবত দায়িত্ব পালন করতেন আল্লাহ রসুল সাল্লাহ এক ব্যক্তির অবস্থা বননা করে বলেন এই ব্যক্তিটা দোয়া কবল হওয়ার নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ হারাম পানিও হারাম সব হারাম গাজা দ্বারা গঠিত আমার বাইরা আমরা আলোচনা দীর্ঘই তো না আলোচনা শেষ করে দিব রাত অনেক হয়ে গেছে আপনারা অনেকে দূর দূরান্তে যাবেন তো মূল কথা হল যে হালাল রিজিক হালাল খাবার আগে নিশ্চিত করতে হবে যদি হালাল নিশ্চিত করতে পারি হালাল খাবার হালাল রিজিক নিশ্চিত করতে পারি আমল করলেও আল্লাহেরাতে কাজে লাগাবেন হারাম খেয়ে যদি অনেক আমলও করি আল্লাহ ভাই সে আমল কবল করবেন না তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওয়ালা তত্তাবে যেমন ব্যবসা করা আহ ভাই আল্লাহ রবিন ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছেন রেবাকে সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন हाला क्योंकितुआा डूब ना व्यवसार मध्य सोसा करेंदेन এই ব্যবসা তখন হালাল না হারাম হারাম হয়ে যাবে যদি সুদের লেনদেন সুদের ব্যবসা করি সুদের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করি এই হালাল ব্যবসা কিন্তু দেখা গেল আল্লাহর জিকিরের প্রতিবন্ধক আমার এই ব্যবসা করতে গিয়ে জামাতে নামাজ পড়তে পারি না ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে পারি না ব্যবসা হালাল কিন্তু দোকানে কাস্টমার বাড়ি যায় মানুষ এত বেশি আসে আমি এদেরকে রেখে একটু মসজিদে যেতে পারি না আপনার ব্যবসা যত হালাল হোক এখানে শয়তানের খতোয়া ঢুকে গেছে ব্যবসা হারাম হয়ে গেছে কারণ মুমিনের ব্যবসা হবে থেকে দূরে সরাতে পারবে না যদি সরাবুজতে হবে এখানে শয়তানের খতোয়া ঢুকে গেছে ওজনে কম দিল ব্যবসার মধ্যে ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিয়ে দিল শয়তানের খতোয়া ঢুকে গেল আটকায় একলো জিনিসপত্র মজুদারি করলো জামান আমরা দেখলাম পেঁয়াজের দাম বেড়ে গেল বিভিন্ন পেঁয়াজের ব্যবসা হালাল তার ব্যবসা হালাল কিন্তু মজুদারির কারণে হালাল ব্যবসাও কি হয়ে গেছে হারাম হয়ে গেছে আল্লাহ রসুল আল জাল মোহাকে যে লোক তার পণ্য সরবরাহ করে আল্লাপ করে তারপরে শৈতানের খতোয়া আছে বিভিন্ন শিল্পের মধ্যে শয়তানের খতোয়া আছে প্রত্যেকটা হালাল উপার্জনের মধ্যে বিভিন্ন রকমের শয়তানের খতোয়া ঢুকানো আছে এই আমার আমার বাইরে বোনেরা ট বিক্রি করতেছেন বিড়ি সিগারেট বিক্রি করলে ব্যবসার হালাল আছে আপনার ইনকাম হয়ে গেছে হারাম জর্দা বিক্রি করতেছেন আপনার সব হালাল এই জর্দা বিক্রি আপনি হারাম বিক্রি করতেছেন কিন্তু পাশাপাশি হালাল রিজিকের উপরে চলার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার হালাল পান করার হালাল রিজিকের উপরে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন আল্লাহ রব আলীন আজকের ইসলামী সম্মেলনকে কবল ও মঞ্জুর করে নিন এই সম্মেলন এই সম্মেলনকে সম্বোধন করে এই সম্মেলনকে সফল করার জন্য যে সকল ভাই বোন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহাক সকলের সহযোগিতাকে খেদমতকে কবল ও মঞ্জুর করে দিন। আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সেরেক মুক্ত তৌহিদি ইমান বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন অহির বিধান মেনে ছলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জীবনের সকল গুণাখাতা মাফ করে দিন